Assalamualaikum warahmatullahi wabarakatuh Inna alhamdulillah wa wa wa na ahmaduhu wa nasta'inuhu wa nasta'agfiruhu wa na'udhu billahi min shurur anfusina wa min sayyat'i amalina Min yehdihi allahu falamud illa lah wa min yudlil falahadiyya lah Wa ashadu an la ilaha illallahu ahdahu la shariqa lah Wa ashadu anna muhammadan abduhu wa rasooluh Sallallahu ta'ala alihi wa ala alihi wa sahbihi wa sallam tasliman فقد قال المؤلف رحمه الله تعالى والايمان بان الله تبارك وتعالى اطلع نبيه على ما يكون في امته الى يوم القيامه وعلم ان رسول الله صلى الله عليه وسلم قال ستفترق امتي على 73 فرقه كلها في النار الا واحده وهي الجماعه قيل يا رسول الله من قال ما انا اليوم واصحابي ধারাবাহিক আলোচনা শারহুসন্না কিতাব থেকে পর্ব নম্বর সাতাইশাম বারবাহারি রহমতুল্লাহ কিতাব শারহুসন্নার পর্ব নম্বর সাতাইশ এতে আজকে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে নবী সাল্লাহ আলী সাল্লাম আল্লাহরুল আলমিন কামত পর্যন্ত যা কিছু ঘটবে ওম্মতে সে সম্পর্কে জানিয়ে দিয়েছেন এই বিষয়টি সংক্ষেপে আর তারপরে এ মুসলিম উম্মাহ তেহাত্তর ভাগে বিভক্ত হবে ভবিষ্যৎ বাণীরসুর উল্লাহ সাল্লাহামে যার বাস্তবায়ন হয়েছে তার মধ্যে একটি দল दिन इनसारी प्रथम जुग थे दीर्घ समय तरह फिर, रह, फिर गुली जन्म नहीं एक ही दिन तहिद सुनार ओपर शिल्कदात मुक्त रसूर उल्लाम ला झिड़े जावा तरत जा, निर्भेजाल स्वच्छ दिन ओपर प्रतिष्ठित छोम्म पर धीरे धीरे विभिन्न फिर गुली जन्म थी विषय आलोचना कर सूंदर भाई বলছেন লেখক রহমতুল্লাহ আর ইমান রাখা আবশ্যক বিশ্বাস করা ফরোজ যে আল্লাহ তবরকী মোহাম্মদ সাল্লামকে শেষ নবীকে জানিয়ে দিয়েছেন अवगत कर दिए माफी घटवे गुमराहिपे कलह इत्यादि जालेम शासक जुल्मत्याचार जुगे जुगे अजोग्य नेतृत्व যে বিষয়গুলির অনেক কিছু বর্ণনা করেছেন হোজাই ফর ভবিষ্যতে সম্পর্কে আর কি জানিয়ে দিয়েছেন যা কিছু হবে ঘটবে সাল্লামের উম্মতে এলাই কেয়ামা কেমত পর্যন্ত জানিয়ে দিয়েছেন সব কিছু জানানো এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় এটা উদ্দেশ্য নয় আসলে মোটামুটি বিষয় যে যে বর্তমান অবস্থায় আছে সাহাবাই কেরামগন মহাজেরিন আনসার সে অবস্থায় থাকবে না ধীরে ধীরে বিভিন্ন রকমের বহুমুখী ফিতনা দেখা দিবে এবং সব ফিতনাতে লিপ্ত হবে এই বিষয়গুলি কেমন পর্যন্ত যা কিছু ঘটবে এ সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে এই মর্মে দুটো রয়েছে একটি হাদিস বখারির ছয় হাজার মুসলিমের একানব্বই শহীদ মুসলিমের হাদিস রয়েছে হোজাই ফরোজি আল্লাহ তালাম হোজাই ফরজি আল্লাহ রসুল্লাহ সাল্লাম থেকে এই ফিতন সম্পর্কে ফিতনা ফাসাদ সম্পর্কে হাদিসগুলি বিশেষভাবে সংরক্ষণ করেছেন এই তাকে সাহেব ও সির রসুল্লাহ রসুলের গোপন বিষয়গুলি মানে যে গোপনীয় বিষয়গুলি ভবিষ্যৎ বাণী সম্পর্কে তিনি জ্ঞানী ছিলেন তাকে বিশেষভাবে বলেন বর্ণনাকারী সাহাবি কালা কামাফিন আমাদের মাঝে দাঁড়ালেন খুদবাই বক্তব্য। বক্তব্য দাঁড়িয়ে এলাকায় আমিত শাহ ক্যামত পর্যন্ত যা কিছু ক্যামত পর্যন্ত ঘটবে তার কোনো কিছুই ছাড়েননি এই খুদবাই আলোচনায় দাঁড়িয়ে ইল্লাহাদ সব কিছু তিনি বর্ণনা করে দিয়েছেন হাফেজ আহ মান হাফেজ আহ সেখানে যারা শ্রোতা ছিল উপস্থিতি ছিল তাদের যারা রাখতে পেরেছে সংরক্ষণ করে বিষয়গুলি তারা রেখেছে সবাই তো একরকম ভাবে মনে রাখে না আপনার তো আলোচনা শুনছেন যদিও তখনকার সেটি শক্তি এখনকার চাইতে অনেক অনেকগুণের প্রখ ছিল এবং শক্তিশালী ছিল আর এখন দুনিয়া মগজের ঢুকে আছে তো আর স্মৃতি শক্তি কেমন শক্তিশালী থাকবে যেন স্মৃতি শক্তি ধীরে ধীরে মানুষের দুর্বল হয়ে যাচ্ছে যত দুনিয়ার হইচই হট্টগোল কলহ আর ব্যস্ততা এতে মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয় আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে কত ব্যস্ততা কত ঘন্টা ধরে দীর্ঘ সময় ধরে আজকাল সবচেয়ে সময় দেয় মানুষ মোবাইল কে মিডিয়াকে এত বেশি সময় কেউ স্ত্রী কেন ছেলেমেয়ে দেয় না সেইটি হচ্ছে ইন্টারনেটের ফেতনা ইন্টারনেট কেড়ে নেন অথবা ইন্টারনেটবিহীন একটা ছোট মোবাইল দিয়ে দেন ব্যস্ততা কমে যাবে কিছুই নেই কি করবে কতক্ষণ টেলিফোন করবে সাধারণত তাই না জি হ্যাঁ বড় ফেতনা এটি এটি আল্লাহ হেফাজত করে এইরকম দেখি কি এলো এই নামাজের মধ্যে এই কয়েক মিনিটের মধ্যে যে কি এলো দেখা শুরু হয়ে গেল সালাম ফেরার পরে অবাক হয়ে যাবেন আপনি অবাক হয়ে দিনদার লোকদের অবস্থা এরকম তাহলে দুনিয়াদারদের অবস্থা কি তাদের তোর হৃদয় হেফাজত করে এখন মানুষ না খেয়ে থেকে যাবে কিন্তু ইন্টারনেট ছাড়া মনে থাকতে পারবে না এই অবস্থা হয়ে গেছে মানুষের তো যারা মুখস্থা করি না এত দুই লোকের মধ্যে জুমা বারে বোকারি দনও কখনো জবাব দিতে না। আবার কখনো একজন দুইজন তাহলে বোঝা যে কতটা সংরক্ষণ করে মানুষের বুঝতেই পারছেন তাই না জি বিশেষ করে ফিতনাফা সার যা কিছু ঘটবে মুসলামাই অযোগ্যদের অযোগ্যতা। আর তারপরে মানুষের মধ্যে আপনার রক্তপাত মুসলিম এর মধ্যে রক্তপাত বিভক্তি আখিদের ক্ষেত্রে গুমরাহি এবাদত বন্দিগি থেকে দূরে সরে যাওয়া দিন ইসলামের যেসব বিষয়গুলি উঠে যাবে ধীরে ধীরে সর্বপ্রথম যেটা উঠবে জেহাদিস যেমন আছে সর্বপ্রথম উম্মদ থেকে যেটা উঠে যাবে সেটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের পূর্ণাঙ্গ বিধানের বাস্তবায়ন তাকে সীমিত করে দেওয়া দেওয়া হবে উঠে গেছে ইসলামটা এখন থেকে গেছে কিরকম সীমিত হয়ে মসজিদ মাদাসা ভিত্তিক ইসলাম ইসলামিক সেন্টার ইসলামী প্রতিষ্ঠান কিছু ইসলামিক মানে সে মুসলিমের আরেকটি হাতিস রয়েছে একটু বিস্তারিত এ মর্মে সুর একদিন সারা দিন আলোচনা দেখেন এক একটা হাদিস অত বড় কেন নয় দুই লাইন চার লাইন কোনটা এক লাইন তাই না এক লাইনের কম খুব বড় হাদিস হলে লাইন তাই না বিশ্বাস লম্বা কথা বর্ণনা করতেন না ছোট কথা যাতে করে মানুষ আপনি হাসিল করতে চান তো কোনটাই হাসিল করতে পারবেন না সবকিছু যদি হাসিল করতে চান খুব বেশি বেশি তো কোনোটাই হবে না শেষখানে যে সহিমা দুই হাজার নম্বর সেটি সেখানে আবুজাইদ আমাকে উঁচা জায়গা থেকে নবী সাল্লা জুমার ও খুদবা দিতেন ঈদের খুদ্ দিতেন এবং রাসুর সাল্লাম কোনো আলোচনা করল মেম্বার মেম্বার শুধু জুমার খুদ্বার জন্য নয় যেমন আমাদের দেশের মনসাগী করে জায়গা থেকে আলোচনা করলে মানুষ দেখতে পাবে আর দেখলে মনোযোগী বেশি হবে এই জন্য উঁচা জায়গা থেকে খুদবা দেওয়া মানে বক্তব্য করা শাখাতা বানা এই যে খুদবা দিলেন কোনো জুমার ঈদের খুদবা ছিল তাহলে খুদুয়া শব্দটি শুধু জুমা ঈদের সাথে সীমিত নয় খুদবা মানে খেতাব করা সম্মোধন করা আর খুদবা দিতে হবে যেই ভাষা বুঝে শ্রোতারা উপস্থিতি সেই ভাষাই। সেটা জমার খুঁজবা হোক ঈদের খুঁতবা হোক আর আলোচনার খুদ্া হোক সব খুঁতবা সবগুলি খুঁজবা কিন্তু তো খুঁজবা দিলেন মানে বক্তব্য করলেন আলোচনা করলেন জহর সকাল থেকে ফজোর পর শুরু করেছেন জহর হয়ে গেছে সব হান্না কি ধৈর্য শ্রোতা উপস্থিতির আর কি ধৈর্য আলোচকের আলোচক সয়ংরা সুর উল্লাহিস তিনি আমাদের যেন উত্তম আদর্শ এতে যেমন শিক্ষা রয়েছে আলেমদের দায়ীদের তেমন শিক্ষা রয়েছে মুসলিমদের যে দিন শিখলে ধৈর্য ধারণ করতে হবে দিন শিখার উপর আজকাল সোশ্যাল মিডিয়াতে আলোচনা অধিকাংশ লোক কেমন শুনে জানেন চার মিনিটের বেশি শুনে না এটা আন্তর্জাতিক একটা পরিসংখ্যান এবং স্টাডি গবেষণা যে মানুষ আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এত ব্যস্ত এবং এত তাড়াহড়া করে যে চার মিনিটের বেশি যদি কোনো ভিডিও ক্লিপ থাকে শুনতে চায় না দিল টেনে কি বলছেন দেখ একটু শুরু খান টেনে টেনে আর আমাদের আলোচনা তো এক মিনিট দুই মিনিট বলা না কিছু কাটিং দিচ্ছে আর কাটিং যারা শুনে তারা কোনো এলএম শিখতে পারেন না কোনদিন তারা এলএম শিখতে পারবে না এবং সম্যক দিন সম্পর্কে তাদের কোনো জ্ঞান হবে না যারা এই দু চার মিনিট শূন্য ওলা আর এদের সংখ্যায় শতকরা পঁয়ানব্বই জনের বেশি জন হবে না যারা একটা আলোচনা এক ঘন্টা ধৈর্য ধারণ করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে উদ্দেশ্য হচ্ছে যে বিষয়টা আমার সামনে ফুটে উঠুক এই বিষয় সম্পর্কে আমার সম্যক একটা জ্ঞান হয়ে যায় যে বিষয়টা নিয়ে শুরু শুরু শোনা শুরু করেছি এটা বললো কাকশীল অত সহজে হয়ে যাবে আপনি তাদের কাছে ধার করে নিয়মিত ক্লাস করবেন না আর আপনি যদি ইউটিউব থেকে সোশ্যাল মিডিয়া থেকে শোনেন তো সেখানে একটা লম্বা বক্তব্য শুনবেন না ওই কাঠছাটগুলো কাঠ ছাট কথা অনেক সময় অসম্পূর্ণ কোন জায়গায় একটু গরম আছে গরমটা গরমটাই শুনলেন নরমটা শুনলেন না বিভ্রান্ত হলেন না কোনো জায়গায় নরম আছে গরমটা শুনলেন না তাহলে আপনি শিথিলপন্থী হয়ে গেলেন এইভাবে বিষয়টা ফুটে উঠান যেমন আর নরমের জায়গায় ভালো আলমদের সাথে আপনি যদি খুব ঘনিষ্ঠ ভাবে চলাফেরা করেন করেন সালাফি আলমরা তো দেখবেন যে তাদের সাথে ব্যক্তি জীবনে তাদের সাথে চলে ফিরে দেখেন কত তারা নরম এবং তাদের কত আখলাখ ভালো চরিত্র ভালো কিন্তু হকের ক্ষেত্রে তৌহিদের ক্ষেত্রে সন্ন্যদের ক্ষেত্রে শিরবেদাতের বিরুদ্ধে ভুলের বিরুদ্ধে চরম চরমপন্থার বিরুদ্ধে না সেই ক্ষেত্রে শক্ত। শক্তি দাওয়াল রহমা বাইন আল্লাহ রান সাহাবাইকার বৈশিষ্ট্য বলেছেন কাফেরদের ক্ষেত্রে কঠোর একই ব্যক্তি একই সৈন্য অনু সাহাবাইকার মহাজনানুসার এই ক্ষেত্রে কঠোর আপোষে সাহাবাহিক এটা থেকে আবার অপব্যাখ্যা এরা শক্ত নয় শক্ত অবশ্যই শক্ত শক্ত নয় কাফরে কোন কথা আমরা স্বীকৃতি দিচ্ছি আর মুসলিমদের আপোষের এই সব হোল আলোচনা করে আর মুসলিমরা গুমরা যে চলে গেছে কাফ্রেদের রাস্তায় তৌহিদ হচ্ছে ইসলামের রাস্তা ছেড়ে সিরকের রাস্তায় চলে গেছে সন্নত হচ্ছে ইসলামের বিকৃত করেছে তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই কি করে মানুষ অসুস্থ হলে ওষুধ খাইতে হবে ওষুধ খেতে তো আর কখনো মজা লাগে না তিতা লাগে এই তো পানি দেখতে হয় আপনি ট্যাবলেট চিপিয়ে খেতে পারবেন কেন পানি দেখতে হয় একজন রুগী আগ্রহের সাথে খায় আর আগ্রহের সাথে যদি না খায় অবুজ রুগী হয় না বালক রুগী হয় তো জবরদস্তি মুখ ফেড়ে তাকে খাওয়ানো হয় যাতে করে রোগটা ভালো হয় জোহরের সময় হয়ে গেল একটু তারপরে আমাদের সামনে খোদবাদ দিলেন আলোচনা করে হাত তা হাজার আসর হয়ে গেল নাজালা তারপরে নামলেন মেম্বার থেকে ফালাল্লা সালাত আসর পরে আবার মেম্বারে উঠলেন আমাদের আলোচনা করেছি দুবাই কয়েকবার এরকম হয়েছে আসর পর শুরু করেছি চারটার সময় মাগরে পর্যন্ত মাগরে পর আবার শুরু করেছি এসা এশা সালাত পরে আবার শুরু করেছি রাত পর্যন্ত চারটা থেকে দশটা মনে হচ্ছে যে ক্লান্তির শেষ নাই তারপরে যে ঘুম আসে একবার গিয়ে করেছি এটা কোর্স ছিল আল্লাহর বা চল্লিশ হাদিসের রহমতুল্লাহ তিন দিনে শেষ করিস তিন দিনে তাতে যে তেতাল্লিশটি হাদিস আছে চল্লিশের ওপরে কিন্তু হাদিস আছে কয়েকটা আর। তিন দিনে শেষ করেছি আসর থেকে আর দশটা পর্যন্ত আসর থেকে আর দশটা পর্যন্ত তৃতীয় দিন শেষ করে উঠেছি আলহামদুলিল্লাহটা করেছে কিন্তু ভিডিও রেকর্ড করেনি দুঃখের বিষয় করেছিল যেটা এখন পর্যন্ত তারা প্রচার করতে পারো না একটা সুন্দর একটা খেদ এবং বিস্তারিত আলোচনা করেছি এমন নয় যে সংখ্যক আলোচনা বিস্তারিত আলোচনা পুরো শাহ সাহিম রাহমতুল্লাহের যে ৪০ আদিসের ব্যাখ্যা সেটা পুরোটা করেছি এবং অল্প স্বল্প লোক না কারণ দুবাইয়ের প্রকার অনেক লোক হয় এবং বাসের ব্যবস্থা থাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে চা পানির ব্যবস্থা থাকে যে লং টাইম ধরে আছে তো সুফানল্লাহ এতে মসজিদ ভিতর তো ভর্তি থাকতো আর মাগের পর থেকে বাইরের যা মসজিদের যেটা যে অংশ রয়েছে সেগুলি ভর্তি থাকতো মসজিদের চত্বর চত্বরগুলো ভর্তি থাকতো প্রায় পাঁচশো ছশো লোক থাকতো এরকম দুবাই জামিয়া এহসানের উপর এহসান এবং তার স্তরগুলি গুলি আল্লাহর সাথে থেকে শুরু করে পশু পাখির সাথে আল্লাহ যেন কবুল করেন তো রসুল্লাহ আমরা এখনো পারিনি সারাদিনের আলোচনা একদিনের পর্যন্ত ফজর থেকে না বেমাহ কান আমাদেরকে জানিয়ে দিনে আলোচনায় আহাজ আমাদের বেশি জ্ঞানী কারা যারা বেশি সংরক্ষণ করেছে বেশি মুখস্থ রাখতে পেরেছে এই সারাদিনের কথাগুলি যারা বেশি মুখস্থ রাখতে পেরেছে তারাই আমাদের মধ্যে বেশি জ্ঞানী এই বিষয়গুলিতে যে এই উম্মতে যা কিছু ঘটবে এ সম্পর্কে মুসলিমে যেমনটা বললাম চলেন তারপরে হচ্ছে এই উম্মত যে তেহাত্তর ভাগে বিভক্ত হবে এই বিষয় সম্পর্কে বলছেন লেখক ও আলম আর জেনে দেখো আনা রাসুল আল্লাহ রসুল বলেছেন শীঘ্রই আমার উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে একটি দল জাহান নামে যাবে এর মানে কিন্তু এটা নয় কখনো বুঝবে না আমাদের দেশের বক্তারা কিন্তু এটাকে খুলে বয়ান করে না যাতে মানুষের জন্য অস্পষ্ট থেকে যায় মূর্খতাই থেকে যায়। কখনো বাড়াবাড়ি হয়ে যায় বাড়াবাড়ি হয়ে যায় কারণ আপনি যদি সংক্ষেপে বলে দেন তো কি বুঝবে সবগুলি জাহান্নামী জাহ চিরকালে জাহান্নামী মনে করে বেদাতি সবগুলি চিরকালে জাহান্নামী নয় কিছু অস্থায়ী জাহান্নামী আর কিছু স্থায়ী জাহান্নামী কারণ বেদাতি দুই রকমের আছে কিছু বেদাতি আছে এমন বেদাত করে যেই বেদাতগুলি তাদেরকে কাফের মুস বানিয়ে দেয় মুখাফেরা ইসলাম থেকে বহিষ্কার করে দেয় যারা রকম বড় ধরনের অবস্থায় মারা গেছে তারা কুফুরের অবস্থায় মারা গেছে কথা স্পষ্ট না আর অধিকাংশ যেসব ফিরকাগুলি রয়েছে বা অনেক ফিরকা রয়েছে অধিকাংশ না বললো অনেক ফিরকা অনেক দল রয়েছে যেই দলগুলি তৌহিদ পুরোপুরি নষ্ট করেনি যদিও তৌহিদ তাদের দুর্বল কিন্তু তৌহদ আছে এই জন্য তৌহিদ পরিপন্থী বিষয় দুই ভাগে বিভক্ত তিন তৌহিদ বা মুফেদাতুদ্দ আর হচ্ছে কওয়াদেহে তৌহিদ তৌহিদ কে দুর্বলকারী কে কি করে কমজোর বানিয়ে দেয় দুর্বল করে দেয় তো এইরকমই তো যে কথাটি বলছিলাম যে অধিকাংশ বা অনেক ফিরকাগুলি রয়েছে যে বহিষ্কৃত নয় কিন্তু যেমন যারা খারেজি সঠিক মসজি সঠিক মসজিদ তারা কাফের না। তাহলে তারা বেদা তো অবশ্যই খারেজিদের যে লক্ষণগুলি বিভিন্ন লক্ষণগুলি যাদের মধ্যে আছে বেদাত নীতের বেদাত সম্মিলিত মোনাজাতের বেদাত বেদাতি তারা বেদাতি অবশ্যই কিন্তু এই বেদাত গুলি গণাগার বানায় মফ গণাগার বানায় কাফের বানায় নাই তাহলে जहा मान तरह शांति हम जहान नास्ती हम पानीमेंट कस्ती भाग विभक्त एक हमेशा स्थायी जहान नीचे ইসলাম নষ্ট করে যদি মারা যায় এমন ভাবেই গেছে না এত দূরে চলে যায়নি কিন্তু কিছুটা দূরে চলে গেছে বিভিন্ন দূরত্ব আছে কিন্তু ইসলামের গণ্ডিতে আছে তাহলে তাদের জন্য জাহান্নাম রয়েছে কি অস্থায়ী এটা হচ্ছে দুই ভাগে ভাগ আরেকটি কথা নামী হবে যে জাহান্ন অস্থায়ী তার মানে আল্লাহ জাহান্নাম দেবেন একদম ফরজ হতে পারে যে তাকে আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন রকমের অন্য শাস্তি দিয়ে অথবা আল্লাহর রহমতে মাফ করে দিয়েছেন যেমন একটা মদ খুঁকে তার অনেক ভালো আমল আছে আল্লাহ মাফ করতে পারেন না বিনা তো মাফ করতাকলে তো সব গুণে আল্লাহ মাফ করবেন সিরকুপুরের গুণা নাস্তিক আল্লাহ মাফ করবেন তাহলে আল্লাহ কেন বললেন ইন্না আল্লাহ এক ফের আয়ুষ রাখা মারা গে আল্লাহ মাফ করবেন না কিন্তু কেন বলবেন বিনা তে চোর চুরি করে মারা গেছে বিনা তে মিথ্যা কথা বলে মারা গেছে বিনা তাতে রোজা কিছু ছেড়েছে সে ঘাটতি রেখে গেছে বিনা তে চলে গেছে কিন্তু করে যায়নি আল্লাহ চাইলে তার অপরাধ অনুযায়ী শাস্তি দিবেন আর আল্লাহ চাইলে নিজ রহমতে মাফ করবেন রহমতে হইতে পারে সাফাতে হইতে পারে আবার দুনিয়ার ধাক্কা খেয়ে হইতে পারে দুনিয়াতে শাস্তি দিয়ে দিলেন শাস্তি দেবেন না এমন ভালামসিবতে পড়েছে বিপদে পড়েছে পাপের কারণে এমন দুনিয়া কষ্ট হয়েছে যাতে কাপড় হয়ে গেছে দুনিয়াতে মানসিক অশান্তি পারিবারিক অশান্তি জালেমের জুলের শিকার যে দুনিয়াতে যে জালেমদের জুলমের যারা শিকার হচ্ছে তাদের পাপের কারণে তাদের বেদাতি হওয়ার কারণে তাদের চরমপন্থী হওয়ার কারণে দুনিয়াতে এগুলো অনেকটা মাফ হয়ে যাচ্ছে হয় বুড়োটাই মাফ হয়ে যাচ্ছে না অনেকটাই মাফ হয়ে যাচ্ছে অবশ্যই মাফ হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া হোক জানতে হবে বিভিন্ন বিষয় হইতে পারে গোনা থাকলে বনার কাফারা গোনা না থাকে যদি গোনাহা অন্য অন্য আরো কিছু গোনা থাকলে মাফ হয়ে যাচ্ছে তারপরে যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেল তারপরে টাকা পয়সা হারিয়ে গেল তাহলে রাফুদ্দারা মর্যাদা মুচা হচ্ছে নে কি বাড়ছে আল্লাহ ওপরে আপনাকে পৌঁছাতে চান এই বালামসিব তো এই বাহাত্তর ফিরকা যে জাহান নামে যাবে এটা হচ্ছে তার বিস্তারিত আলোচনা স্থায়ী জাহান নামী অথবা অস্থায়ী জাহান্নামী যারা অস্থায়ী জাহান নামী যারা বেদাতি মুসলিম ফিরকা ইসলামে গন্ডিতে আছে আল্লাহ তার রহমতে করে দিতে পারেন তাদের অনেক নেকামল বিভিন্ন দিক আছে অন্তরে সততা ছিল আমানত ভালো ছিল কিন্তু বিষয়টা স্পষ্ট হয়নি যেটা বেদাত এগুলো ভুল স্পষ্ট হয়ে আল্লাহ মাফ করে দিয়েছেন অথবা নিস সাফাতে মাফ করতে পারেন যদিও বেদাতি সাফাত পাবে না এই বিষয়টি রয়েছে কিন্তু আল্লাহ চাইলে আল্লাহ যদি অনুমতি দেন কিছু একটি দল জান্নাতে যাবে শুধু ওয়াহিয়াল জামা সেটি হচ্ছে জামাত আর জামাত মানে এই নয় যে বড় দল বিরাটপন্থীদের লক্ষণ হচ্ছে তারা বলে জামাত মানে যেটা বড় দল সেটাই জামাত সুতরাং বাংলাদেশে আমরা হচ্ছি মেজরিটি সংখ্যাগরিষ্ঠ সুতরাং জানা আছে কি বলেছেন হক জামাত হচ্ছে যেটা হকের পক্ষে হকের ঐনকুন্তা যদি তুমি একা হন কারণ আপনার জামাতের সিলসিলা পরম্পরা কার সাথে গিয়ে মিলছে সাহাবাইকার জামাতের সাথে আর সাহাবাইকারকে রসুলাম এই স্বচ্ছ দিনের উপর ছেড়ে গেছেন জামাত নাজাত প্রাপ্ত দল যেটি মুক্তিপ্রাপ্ত দল সেটি সবসময় সংখ্যালঘু থাকবে আবারও সেটিকে স্মরণ করিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের যে পারিবারিক কাঠামোটা পারিবারিক কাঠামোটা কিরকম যে আমরা একই অন্যায় থাকতে ভালোবাসি ছেলেরাও মোটামুটি যদি আজকালকার ছেলেরা অনেকে খারাপ হয়েছে থাকতে চায় না বাপ মায়ের বাপ মা চাই যে সব ছেলে আমার সাথে থাকে ঠিক কিনা তো বাপের সাথে যখন বড় হাই ধীরে ধীরে ছেলে ছেলেরা ইনকাম করতে লাগে বড় হাইওয়ে শাদি করে একটা করে ছটকে যায় জুদা হয়ে আমাদের আঞ্চলিক মানুষ জুদা হওয়া বলি বুঝলেন গেল পৃথক হয়ে গেল অন্য অন্য চলে গেলো আলাদা বাক্সা করে খেতে আলাদা হয়ে গেল আলাদা হয়ে গেল পাঁচ ভাই ভাই ছিল ধরেন পাঁচ ভাই ছিল আর কোন গোলকে মন্দ বলবেন যে সাথে আছে ঠিক না যে সাথে আছে তার নাম জামাত আর যে চারজন চলে গেছে তারা ছেড়ে যাওয়া দিনের সাথে যারা আছে তারা হচ্ছে সালাফি তারা হচ্ছে আহুল হাদিস তারা হচ্ছে করান অনুসারী তারাই নির্ভেজাল সহিদার অনুসারী এরা হচ্ছে জামাতের লোক বাকি যতগুলি বেরিয়েছে বিভিন্ন নাম নিয়ে হ্যাঁ সেগুলি হচ্ছে অনেক দূরে চলে গেছে আর কোনোটা কিছু দূরে গেছে কোনটা বেশি দূরে গেছে কোনোটা কাছে আছে কিন্তু দূরে আছে কাছে আছে কিন্তু চলে গেছে রসুল্লাহাম সাহবাইকার আদর্শ থেকে বেরিয়ে তাই বলছেন যে ওই ওইটি হচ্ছে জামাত কি ল্যা তখন জিজ্ঞাসা করা হল ইহা রসুল আল্লাহ আল্লাহ রসম্মান হোম তারা কারা নাম কিন্তু বলে দেননি যে ওদের নাম হানাফি হবে ওদের নাম সাফি হবে ওদের নাম মালিক হবে হামবেলি হবে বা ওদের নাম আহিস হবে ওদের নাম সালাফি হবে বলে বলে নাম ওই নামটা সবাই নিত। যেমন বেরুল মাজার পন্থীরা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে ওদের নাম হচ্ছে আলু সুন্নাতে আল জামাত যদি আহলুসামাত বলতেন তাহলে তো ওর আয়ু মার খা মারা যে জান্নাতি শুধু আমরা আর বলেও ও এখনো বলে যে জান্নাতি শুধু কারা এ মাজার পন্থীরা বেরুলুবিরা বাকিগুলো সবগুলি বলছে ওয়াহাবি ওরা ভাগ করেছে মুসলিমদের দুই ভাগে কিন্তু ওয়াহাবি আর সন্নি জানেন কি না বেবি ভাগ হচ্ছে মুসলিমকে ভারত বাংলাদেশ দুই ভাগে ভাগ করা ওয়াহাবি আর সন্নি বেরা শুধু সন্নি আর এমন কি তাদেরই জাদভাই দেবন্দি সুফিয়ত তাদের সাথে আছে মজাবের অন্ধ তকলিদও তাদের সাথে আছে মাতরিদি আশারি মতবাদও তাদের সাথে আছে তারপরে বলে যে এরা ওয়াহাবি তারপর কি বলে ওয়াহি শুধু ওয়াহি আহ কে বলে না ওরা ওয়াবি শুধু সৌদি আরবের লোকদেরকে বলে না তা বোঝা গেছে নাম বলেন কি বলেছেন গুণ বলেছেন বৈশিষ্ট্য লক্ষণ বলেছেন আলামত সেটা হচ্ছে মা আনা চোদ্দ সঙ্গীগন যে আদর্শের উপর থাকবে যে দিনের উপর এই দিনের উপর যদি কেউ থাকে এই দিনের পরম্পরা যদি ঠিক ভালো হু বহু আজকের জামানা তো আপনি আপনার দিন আপনার এবাদতবন্দি কি আমাদের কাছে আছে নবীস আসলাম কি নিয়ত পড়েছেন নবী সালামসালাম কিতাদ আলহাম পড়েছেন নবিস আসলাম এমামতি করেন আনা এমামুল ইমান হাজার চাদ চড়িয়েছেন কবরে অরস লাগিয়েছেন প্রত্যেকটার উত্তর চাঁদাবে এবং আসল জায়গায় তদন্ত করে যে নবী সালামের জামানের ইসলামটা কেমন ছিল সাহাবা ইসলাম একশো দশ হিজড়ি পর্যন্ত কেমন ইসলাম ছিল আমাদের ইতিহাস চলে আসছে হাজার বছরের ইসলামের বিরুদ্ধে বলছো তোমার এই হাজার বছর ইসলাম কি কাজে আসবে যে ভেজাল যুক্ত ইসলাম যেটা ইরান থেকে গেছে যেটা ইরাক থেকে গেছে এই হাদিস আবু দাওদ চার হাজার পাঁচশো ছিয়ানব্বই তিন হাজার নয়শ একানব্বই থেকে আল্লাহ আলবানী রাহম সিলসিলা শাহিহার দুইশ নম্বর দুইশো চার নম্বর এবং চৌদ্দশো বিরানব্বই তিন জায়গায় সহি বলেছেন সাহিউল জামের পাঁচ হাজার তিনশো তেতাল্লিশ আল্লাহ আলবানির কয়েকটি কিতাবে হাদিসটি রয়েছে হাদিস্টিক বলেছেন ওয়াহাদা কানা দিন উমার আর দিন ইসলাম ছিল উমার রাজি আল্লাহ আমল পর্যন্ত ছিল সুরক্ষিত যে যে বাপটি রয়েছে দরজা সেটা ভেঙে দেওয়া হবে না খোলা হবে জিজ্ঞাসা করেছিলেন সেটা ভেঙে দেওয়া হবে তখন ভেঙে দাও দরজা কিন্তু ঠিক লাগানো যায় না তোর যদি ভেঙে দাও হয় তাহলে আর কিযামত পর্যন্ত দরজা খুললেন আর তারপর সে ভেঙে দেওয়াটা কি এই দরজাটি ভেঙে দেওয়া যে সুরক্ষিত দরজা ছিল ফেতনা আসতে দিচ্ছিল সেই দরজাটি ছিল কি উমার তালা নহ তার শাহাদ তাকে যে শহীদ করল হ্যাঁ ফেরোজ এর মাধ্যমে ফেতনাথ দরজা খুলে গেল তারপর উসমান রাজি আল খানা আসলো কিছুদিন চললো তারপরে সাবাই চক্রান্ত আবদুল্লাহ বিনাজি ইহুদি মুনাফেক ইসলাম গ্রহণ করে চল বাদ জি কিন্তু সে মুসলিম হয়নি ইসলামের ভিতরে ঢুকে ইসলামকে ধ্বংস করার জন্য সে এই খালিফার বিরুদ্ধে করছেন না তিনি স্বজন প্রীতি করছেন নিজের আত্মীয় স্বজনকে বেশি দিচ্ছেন তাদেরকে বড় বড় পদ দিচ্ছেন এই করে তখন মিসরি বেকুবদেরকে সামদেশে পাললো না কারণ সেখানে মাভিয়া ছিলেন আর বড়ই চালাক চতুর মানুষ আর আরবের বিভিন্ন অশিক্ষিত মূর্খ লোকেরা ছিল কিছু আবেগী আবেগী বুঝেন একটু তো লাফাই জি কিছু শুনলেই লাফাইতে শুরু করে আসল খবর যে কি তা তো জানেই কিন্তু শুনে শুনে লাফায়। তো এদেরকে নিয়ে এসে শেষ পর্যন্ত উসমানজি আল্লাহ তালান তার বাড়িতে কোরআন করে দিল মুসলিমদের হাতে বাগিদের হাতে বিদ্রোহীদের হাতে খারেজির হাতে প্রথম শহীদ হয়েছেন তার তারপর অশান্তি শুরু হয়ে গেল তো হল জামানাই সুযোগ খুঁজা শুরু করলে মুনাফিক এবং মুনাফিকদের কথাই যারা বিভ্রান্ত হয়েছে উসমান যখন উসমান রাজিয়াল তারা নিহত হলেন দেখেন সালাফরা কত সতর্ক থেকে আল্লাহ স্থান ফিরদাও সে আল্লাহ রবুল্লা আলমিন তাকে দেবেন এবং দেন দোয়া করছি কিন্তু তারপরও একিনের সাথে বলেন ফলাম কৌতল ফালামা উস্তু শেদা বলেননি আর আজকালকার বেদাত পন্থী মারা যাচ্ছে যখন শহীদেলা ফল বেদ তখন ইতবিরোধ আর বেদাত শুরু বেদাতের সূচনা মতবিরোধ হইলেই তখন বিভিন্ন রকমের বেদাত তার মধ্যে বেদাত হচ্ছে বাঘি বিদ্রোহীদের বেদাত বিদ্রোহ করা ইসলামে নেই সরকার দেশদ্রোহিতা বা রাষ্ট্রনায়কের বিরুদ্ধে বিদ্রোহ করা এটা ইসলামে আর তারপরে যখন আলী রাজি আল্লাহ তালা উসমান আজহার শহীদ করে দেওয়ার পরে যারাই শহীদ করলো তারা আলী রাজিয়া আল্লাহ তালাহ না আপনি খলিফেন দিয়ে তার হাতে বাদ করল কিন্তু এরা সব কি আছে ধীরে ধীরে এই শিয়া ফিরকে তখন বেরোলাম আল্লোকেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল ওসার ও ফেরাকান টুকরো টুকরো হয়ে গেলাম একদল আলিয়া রাজিয়াতনের পক্ষ নিলেন আর একদলিয়ার পক্ষেন আর যারা নিরপেক্ষ বিদ্রোহ করে শহীদ করেছেন হইল তারপরে আলিয়া রাজিয়া তালানহ যখন একটা সমঝোতে আসলেন মাবিয়ার সাথে এটা চাইছিল না ওই যারা খুন করেছে উসমান রাজিদ ধরা পড়ে যাবে তারা ধরা পড়লে তাদেরকে শাস হবে আল্লাহর চলবে আপনার মাঝখানে পক্ষের বিচার কেন মারলেন সুতরাং করে ফেললেন কাফের হয়ে গেছে করলো তাক ফিরের ফেত না তাক ফিরের বেদাত এই নেতা হচ্ছে। মাস এদেরকে খুন করে এক রাতে খুন করার জন্য খারিজিরা প্রস্তুতি নিল একজন শহীদ হয়ে গেলেন আলীর রজ দুজন বেঁচে গেলেন এবং হকে হক কথাই তারা বলেছেন এবং হকের দিকে আহ্বান করেছেন ফাঁন আমি এবং বিষয়টি সঠিক ভাবে চলছিল হাত্তাক মানে আলী রাজিয়া তালানো তিনি হক ছিলেন তারপরে মুসলিম বললেই খুন করত আর যদি অমুসলিম মুসলিম যাও যাও কোন অসুবিধা নেই এইরকম খারিজদের লক্ষণ হচ্ছে যে তারা মুসলিমদের বেশি দুশ্মনী করবে মুসলিমদের তাদের কে হালাল মনে করবে এবং তাদের কে করা ফরজ মনে করবে আর যারা পত্তলিক যারা মুশ্রিক তাদেরকে পরিত্যাগ করবে তাদেরকে উপেক্ষা ঠিক টাকা তোমরা তাদের নিয়ে কোনো মাথা নেই যুগ তৃতীয় যুগ হচ্ছে তাবা তাবাইনের যুগ তাবা তাবে যুগ এই তিনটা যুগ হচ্ছে স্বর্ণ যুগ এই তিনটা যুগ হচ্ছে তারপরে সময় আফসুল কেজি তারপরে মিথ্যা ব্যাপক ধর্ম মিথ্যার ধর্ম শুধু মিথ্যা দৈনন্দিন জীবনে না মিথ্যার ধর্ম জাল ধর্ম মিথ্যার উপৃত্তি যতগুলি বেদাতি ধর্ম রয়েছে ধর্মকর্ম রয়েছে সেগুলি মিথ্যার উপর ভিত্তি করে মিথ্যা জাল হাদিসের ওপর অথবা মিথ্যা উদ্ভট তাদের আকিদার ওপর আঁকিদের হলে কোন যুগটা হ্যাঁ তাদেরকে বলা হয় অর্থাৎ সেই যুগটি হচ্ছে আপনার মহাদেশিনিকারমদের যুগ বিভ্রান্তি গুমরাহী বংশের কোন শাসকের ছিল না এটা ভালো বৈশিষ্ট্য মনে রাখবেন তারা জুলম অত্যাচার করেছে তাদের ক্ষমতাকে টিকে রাখার জন্য পর্যন্ত তাদের ক্ষমতা চলেছে আর তারপরে যখন আব্বাসী বংশ আসলো আব্দুল আব্বাস হইল প্রথম আকিদের ক্ষেত্রে গুমরাহী আব্বাসী খরিফাদের হচ্ছে মতাজেলা হয়ে যাওয়া বেশ কিছু রাজাবাদশাহ মোতাজেলা হয়ে গেছিল মোতাজেলা হয়ে গেছিল জি হারুন রশিদের ছেলেরা হারুন রশীদার করলো চিসের জন্য খালকুল কোরআন যে কোরআন মখলুক বলতে হবে আর তিনি বলছেন করলিল নিয়ে আসবো আর নাহলে একটা হাদিস নিয়ে আসবো আমাদের আমার কাছে তো কোন দলিল না আমি তো কোরআনকে ফেতনা করান ছিল ইমাম সেই যুগে যদি এত এত এবং আমার রহমান করে যদি অটল না থাকতেন তাহলে এই মুসলিম জাতি কেমন পর্যন্ত গুমনা হয়ে যেত কিন্তু আল্লাহ রক্ষা করবেন মুসলিম জাতি একটা হকপন্থী দলকে বাকি রাখবেন সমস্ত আলে আলেম আলম সব ভয়ে উল্টে গেছিল। সব উল্টে গেছিল যে রাজা বাদশাহ যেটা বলছে সেটাই কারণ যান বাঁচাইতে হবে জান বাঁচাইতে হবে আর বাঁচব না বরদাস্ত করতে পারবো এত জুল বরদাস বেদাতির শাসক প্রথম কিন্তু আব্বাসী খালিফা মধ্যে বাজাবে না এই জন্য করেছে হাজ ইউসুফ তার জামাই মোহাম্মদ সিন্ধু প্রদেশে পাঠিয়েছে কে পাঠিয়েছে হাজব জালেম খুনি নিজের জামাইকে খেলাফত আমলে বানী ফোলান কেন আব্বাস কেন বললেন না কারণ আব্বাসীয় খালিফা খালিফার যুগের মানুষ হচ্ছেন এমন বারবার রহমতুল্লাহ আলে সেই যুগে ওই বংশ খেলাফতে আছে তাদের নাম নিয়ে যদি আরো রাজার কাছে অভিযোগ করে রেখেছিল তার জীবনীতে আলোচনা করি ছিলি আর জালফরে কয়েকবার তাকে ডাকা হয়েছে বারো বন্দী করা হয়েছে তারপরে তিনি শেষ জীবনে আত্মগোপন করে লুকিয়ে থেকেছেন সে তার ইন্তকাল হয়েছে জি সুতরাং এই পরিস্থিতি যদি নাম নিয়ে বলে দিতেন তাহলে তো আরো মুশকিল ছিল তাহলে দুঃমনদের কথাই তাহলে তো আরো কত করতে করত শাসক একদিকে জালেম শাসক ছিল এক দিকে বেদাতি শাসক ছিল আর ভোগ বিলাসী শাসক ছিল আব্বাসি খালিফাদের মধ্যে অধিকাংশ কি ছিল এই বদগুনগুলি তাদের মধ্যে ছিল ভোগ ছিল আর জালেমও ছিল আর তার সাথে অনেকে বেদাতি সবাই বেদাতীয় ছিল এবং শিয়া রাফেজদের প্রভাব ছিল বড় বড় পদে তাদেরকে অধিষ্ঠিত করেছিল এতেই মুসলিম জাতি ধ্বংস হয়েছে যখনই কোন দেশে শিয়াকে বড় বড় পদ দিয়েছে তখনই এরা হচ্ছে মোনাফেক ইসলাম এবং মুসলিমদেরকে ধ্বংস করেছে মুসলিমদের ক্ষমতা ধ্বংস করেছে মুসলিমদের দেশকে ধ্বংস করেছে কাফ ডেকে নিয়ে এসছে হালাকু খাঁকে তাঁতারিদেরকে ডেকে নিয়েছিল এই এরাই সিয়ারা আলকামি মন্ত্রী শিয়ার আফিজের ইতিহাস ইসলাম মুসলিম এবং মুসলিম দেশকে এরা যুগে যুগে ধ্বংস করেছে সুতরাং তাদের থেকে সাবধান এবং তাদের পৃষ্ঠপোষক তাদের ভক্ত তাদের থেকেও সাবধান তাদের অনিষ্ট থেকে সাবধান ইনকালাবা জামানো এই যুগে এসে পরিবর্তন হয়ে গেল বাকিদের শিকার অনেক হয়ে গেল বহুমুখী বিদাত হ্যাঁ সম্প্রসারণ ঘটলো রাতে এলাকা হাক্কেওয়াল জামা যেমন আজকালির বিদাতিদের একশোটি আওয়াজ আর কোরআন কথা বললে একটি আওয়াজ মানুষ ওহান এমন বিষয়ে বিপদ আপদ এসে আপতিত হইলাম ইয়া উল্লাহ যে কিছু সাল্লা এবং কথা অর্থাৎ কোরআন মখলুক কোরআন মখলুক এ কথা রসুল বলেননি এবং সাহাবিরা বলেননি এমন কথা বলার জন্য বাধ্য করলাই কেন ও দাও এল আল ফুরক বিচ্ছিন্নতার দিকে তার আহ্বান করল এবং প্রত্যেকে আহববান করতে লাগল নিজের মতের দিকে নিজের মতটা বলিষ্ঠ রাখবে দেখেন আহ এমন একটা জামাত এবং এটি জামাত জামাতে হক হকের জামাত যে কাউকে সরাসরি কাফের বলে না আল্লাহ এবং রসুলজাকে সরাসরি কাফের না বলেছে কাফের বলে না কাফের বলার জন্য কিছু বাধা রয়েছে যখন বাধাগুলি তারপরে কাজটা কিন্তু এই লোক কাফের হয়েছে কিনা তখন একটু চিন্তা করে বলতে হবে তারা অজ্ঞতা দূর করেছেন কি না সে সঠিক জিনিসটা বুঝতে পেরেছে কিনা তাকে বোঝাবার চেষ্টা করেছেন কিনা না সে তাবিল তো করে না জি ইত্যাদি ইত্যাদি এবং সাধারণ জনগণকে পার্থিব লোভ লাল সাধিল বাতিলপন্থীরা কারণ ওরা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় রাজা হচ্ছে মোতাজালি তো মোতাজালা হইলেই দুনিয়ার বেনিফিট ফাইদা আছে বড় বড় পদ পাবে এতে জীবন জেলে থাকবে না হলে সুতরাং সমস্ত মুসলিম জাতি সেই যুগের বা অধিকাংশ মুসলিম জাতি তাদের দুনিয়া নষ্ট হয়ে যাবে এই ভয়ে এবং দুনিয়া হাসেলের দুনিয়ার লোবে। কি করলো তাদের অনুসারী হয়ে গেলাম মোহাজ মখলুক মকলুকরণলুক মকলুক সাধারণ লোক যারা বললে যদি সোনুল সুতরাং তখন সন্নাথ এবং আহলে সুন্নত আহল আহমান সোন সোনের অনুসারীরা আলো সন্না মকতুমিন লুকিয়ে গেল গোপন হয়ে গেল সুন্নাত সোননাথ বুঝা যায় না বেদাত আর বেদাত গোমরাহী গোমরাহলে সোননাথ কে দেখা যায় না গোপন হয়ে গেছে মুখ খুলতে পারছে না কথা বলা নিষেধ তাদের বক্তব্য করা নিষেধ ওজাহারাত বেদ বেদাত বহু মুখে বেদাত প্রকাশ পেল অফাসাদ এবং সেগুলি সম্প্রসারিত হলো ব্যাপক আকার ধান সত্তা বিভিন্ন ভাবে তারা অজান্তে কুফুরি করে ফেলল কারণ আকিদার ইতালাফ এমন আকিদার ইতালাফ যাতে কুফুর কোরআনকে মখলুক বলা ওদাউল কেয়াস তারা যুক্তি আবিষ্কার করলো যুক্তিতে মুক্তি তলাশ করা যেমন আমাদের দেশের বিদ্যাতিরা কি বলে যুক্তিতে মুক্তি জীবন তার নিদর্শনাবলী সম্পর্কে তারা নিজের বিবেকে নিয়ে নিল এবং তাদের মতের ওপর নির্ভরশীল করে নিল যে বিবেকে ধরলে নিব না তো এটা আমাদের বিবেকে ধর না এটা যুক্তির খেলা এটা আকলের খেলা যদি সম্পন্ন হয় বিবে পরিপন্থী উল্টো রদ সেটাকে তারা রদ করে দিল যে না এটা নেওয়া যাবে না কারণ এটা যুক্তিতে ফাঁসার আল ইসলাম গরিবান তখন ইসলাম কি হয়ে গেল আগন্তুক হয়ে গেল ইসলাম শুরু হয়েছে কি বলছে পাগল রে হ্যাঁ কোন সাহাবি যদি বলে কি রে তুই বিধর্মী হয়ে গেলি বাপ দাদা ধর্ম ছেড়ে দিলি কেন আমাদের বেদাতিপন্থী বেদাতি এলাকাতে যারা বাস করেন তাদের তিক্ত অভিজ্ঞতা অনেক ভাই রেসা বলে কি রে তুই নিজের বাপকে ছেড়ে তুই মানে এইরকম কথা বলে বেদাতিরা আপনি হেদায়ত হয়ে গেলেন তো মক্কাল লোকে ওইরকম করত মুসলিম হয়ে গেলে বিভিন্ন যে ইস্তর ছিল সময় ছিল হেউ প্রতিপন্ন করা অপমান করা লাঞ্ছিত করা তাহলে ফিরে চলে আসবে আবার একসময় প্রলোভন দেওয়া আর সময় ধমক দেওয়া মারধর করা ইসলামকে কেউ চিনতে চায় না ইসলাম শক্তিশালী হলো সাহবা একরামদের যুগে তাব ইন্দ্রের যুগে তাবাতের যুগে তারপর আবার দুর্বল হয়ে গেল এখন ইসলামের কথা বললে সহিসার কথা বললে বলে যে কি রে কি বলছে রে যেমন সূচনা হয়েছিল আগন্তুক অপরিচিত হয়ে আবার ওই দিকে ফিরে আসবে ইসলামের কথা বললে আরে এখনো তুই যারা নাস্তিক তারা কি বলে এখনো তুই ধর্মকর্ম করিস স্কুল কলেজে হোস্টেলে আমার হোস্টেলে বেশ কিছু ছেলেরা বলেছে তহিত কোথায় আছে এইরকম কথা বলে মানে কোথায় আছে অসুন্নতকারী বা সন্ন্যত তাদের কাছে আগন্তুক হয়ে গেল আবার মুসলিম নাকি করতে গেছে আহলুস গোরাবা ফি জৌফেদি আরিম আর আহলেসোন জামা তার আগন্তুক অপরিচিত হয়ে পড়লো জৌফেদি আরহেম নিজ ঘরে জানে যেটা মুসলিম কিন্তু নিজের মুসলিম ভাইরা বলছে রে রে বাবি রে এ করতে এসছে রে এ কাদিয়ে নি কোরআনে কথা বললে বিভিন্ন নাম দিয়ে ঘৃণা ছড়ায় যাতে করে লোকজন কাছে না ভিড়ে কাছে না আসে এই গুমরাহী চলে আসছে তখন থেকে আজ পর্যন্ত কেমন পর্যন্ত আল্লাহ থেকে হেফাজত করেন আর এই সব ফেতনা যারা সৃষ্টি করেছে আর দিনকে টুকরো টুকরো করেছে আর তার গুমরাহির শিকার হয়েছে আর যাতিকে গুমরা করছে আল্লাহ তাদের অনিষ্ঠকে তাদের দিকে ফিরিয়ে দেন এবং তাদের অনিষ্ট থেকে মুসলিম আল্লাহ জনে হেফাজত করেন ও সাল্লসালাম